আসসালামু আলাইকুম চারিত্রিক এবং মানবিক মূল্যবোধ বলতে কি বোঝায় নবী সালের হেদায়তের মধ্যে চারিত্রিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ সম্পর্কে কেমন নির্দেশনা রয়েছে আর নবী সাল্লাহ ইসলামের হেদায়তের মধ্যে মানবিক মূল্যবোধ সম্পর্কে কি নির্দেশনা রয়েছে এই চারটি বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আজকের খোবায় আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লা প্রথম হল হেদায়েত। নামের হেদায়তানবঙ্গের দশটি কারণের মধ্যে একটা কারণ আছে অর্থাৎ নবী সাল্লাহ ইসলামের হেদায়েতের চাইতে অন্য কারো হেদায়তকে কেউ যদি পরিপূর্ণ মনে করে গুরুত্বপূর্ণ মনে করে উত্তম মনে করে তার ইমান ভেঙে যায় সে কাপের হয়ে যায় তার ইমান চলে যায় তাহলে নবী সাল্লাহিস্লামের হেদায়ত এটা বুঝতে হবে যে নবী সালামের হেদায়ত কি জিনিস আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম যখন খুদ্ দিতেন প্রত্যেক খোঁজবার শুরুতে কিছু আয়াতে কারিমায় তালাওয়াত করতেন আর একটা হাদিস বলতেন নবী সাল আয়াতগুলো যেগুলো আমরা তালাবাত করেছি আল ইমরানের একশত দুই নম্বর আয়াত সুরা আল নসার এক নম্বর আয়াত সুরা আল আহজাবের সত্তর এবং একাত্তর নম্বর আয়াত এই চারটা আয়াতে কারিমায় নবী সাল্লাহ নাম তালাবাত করতেন আর সাথে সাথে একটা হাদিস নবিস বলতেন সহিমের রাইরাল হাদিয়ে হাদিউ মুহাম্মদিন আর সহিখারের রাবায় যে আহসান আল হাদিয়ে হাদিও মোহাম্মদিন দুইটা জিনিস একটা হলো খাইরাল হাদিয়ে আরেক জায়গায় আসছে আহসান আল জিনিস একটাই নবী বলতেন যে আহসান আলহাদিয়ে হাদিও মুহাম্মদিন সাল্লাহ আলহ্লাম দুনিয়ার যত হেদায়ত আছে এর মধ্যে সবচাইতে সুন্দর হেদায়ত আহসান হেদায়ত হেদায়ত আর দুনিয়ার সকল হেদায়তের মধ্যে সবচাইতে উত্তম হেদায়ত্যাণ কর হেদায়ত হল মোহাম্মদ সাল্লাহ আল্লাহুয়া হেদায়ত তাহলে এটা উম্মতের জন্য এত গুরুত্বপূর্ণ যে নবী সাল্লা যখনই কোন দিতেন যখনই কোন ওয়াজ করতেন তখনই এই কথাটা বলে শুরু করতেন অর্থাৎপূর্ণ বিষয় মহাদাম নবী সালামের এই হেদায়ত এটা বলতে কি বোঝানো হয় এটার ব্যাখ্যায় বলেন যে এটা হলো সিরাত নাবীজীনা মুহাম্মদ সাল্লাহ আলহ্লাম নবী সাল্লিয়ামের হেদায়ত বলতে বোঝানো হয় সিরাত নাবিজীনা যত কাজ আছে কর্ম আছে এগুলো বা তাকিরাতহু নবী সালামের যত অনুমোদন আছে সাহাবিরা করছেন অন্য কেউ করছেন নবী সাল্লি করেন নাই অনুমতি দিয়েছেন ওয়া সিফা তহুল হুল কৈয়াহ চারিত্রিক যত বৈশিষ্ট্য ঘুণাবলী আছে ও তরিকহো তাহ মা আপসিহি নবী সাল্লাহ সাল্লামের নিজের সাথে কী রকম আচরণ করতে হবে এটার যে তরীকা ও রব্বিহি রবের সাথে কি আচরণ করতে হবে এটার তরীকা বা যওজাতিহি স্বামী বা স্ত্রীর সাথে কেমন আচরণ করতে হবে এটার তরিকা বা আহলিহি আহালের সাথে কেমন আচরণ করতে হবে এটার তরিকা ও আসহাবিহি তাঁর সাথীদের সাথে বন্ধুদের সাথে কেমন আচরণ করতে হবে ও আদায়হি তাঁর শত্রুদের সাথে কেমন আচরণ করতে হবে এটার তরিকা এই সবগুলা মিলে এটাকে বলা হয় হাদিও মোহাম্মদিন সাল্লু আলহি সাল্লাম এটাকে বলা হয় মোহাম্মদ সাল্লাস্লামের হেদায়ত অর্থাৎ মোহাম্মদ সাল্লাই তরিকা জীবনের সার্বিক ক্ষেত্রে মুহাম্মদ মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম যেই তরিকা যেই পদ্ধতি অবলম্বন করেছেন এটার নাম হল হাদিউ মুহাম্মদিন সাল্লাহু আল্লাহ আল্লাপাক সমস্ত মুমিনকে লক্ষ্য করে সুরাল আহজাবের একুশ নম্বর আয়তাল আল্লাপাক সাপ করেন আল্লাহ রসুলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উস হাসানা এই উস হাসানাটারে আরেকটা পরিবেশ হইল হাদিউ মুহাম্মদিন তবেশা করে আল্লাহর সন্তুষ্টি কামনা করে যে আখেরাতের প্রতি আল্লাহর জিকির করে এদের জন্য নবী সালামের জীবনের মধ্যে পাক লক্ষ্য করে আল্লাহ সোমান পরিবেশে আল্লাহ বলেন সুরালের একশো চব্বিশ নম্বর আয়ত আল্লাহ আল্লাহ রব্লা আলমিন সবচাইতে চাইতে ভালো জানেন তিনি তার রেসালতটা কার উপরে অর্পণ করেছেন মানে আল্লাহর পক্ষ থেকে রেসালতের দায়িত্ব কার উপরে দিছেন এটা আল্লাহ পাক যেই সেই যাকে তাকে আল্লাহকে রেসালতের দায়িত্ব দেন না আল্লাপাক অনেক বুঝে শুনে মহা জ্ঞানী হিসাবে মহা জ্ঞানের আলোকেই আল্লাহ রবুল্লাহ আলমিন এই রেসালতের দায়িত্ব দেন আমি এরকম একজন কল্যাণকামী মানুষকে আমি রেসা দায়িত্ব দিয়েছি আম্মাজান আশাকে জিজ্ঞাসা করা হলো যে নবী সাল চারিত্রিক বর্ণনা দেন আম্মাজান বললেন তোমাদেরকে যদি সারা জিন্দিগিও তোমাদেরকে নবী সালামের সিরাত শুনাই আখলা শুনাই তা আমার হায়াত শেষ হয়ে যাবে কয়েকজনের হায়াত শেষ হয়ে যাবে বর্ণনা শেষ হবে না কানা খুল কহুল কোরআন নবী সালামের চরিত্র আখলাখ জানতে হলে কোরআন করুঝো কোরআন জানো কোরআনটাই নবী সাল সাল্লামের জীবনী নবী সাল সাল্লামের আখলাখ তা বাস্তবায়ম করে দেখায় এই জন্য নবী সালামের আখলা কে আল্লাহ নাম দিছেন ফুলুকে আজিম আল্লাহর নিজের সিফাত হলো আজিম আল্লাহর একটা নাম আছে কি আজিম কোরআনের একটা সিফাত আছে কোরআনে আজিম আর নবী চরিত্রের অধিকারী বানিয়েছি খুলুকে আজিম দিয়ে আপনাকে আমি নবী বানাইছি মহান চরিত্রের অধিকারী করে বানাইছি তাহলে দুনিয়ার মানুষের জন্য জীবনের সর্বক্ষেত্রে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সর্বক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লামের হেদায়তটাই হলো সর্বশ্রেষ্ঠ হেদায়ত এবং এই হেদায়তটা হলো নবী সাল্লাহ সাল্লামের জীবনের সবচাইতে সুন্দর হেদায়ত সুহান আল্লাহ